আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আগে যেই পরিচ্ছেদের শিরোনামটি আপনাদের সামনে পেশ করেছিলাম এবং ইমাম বখারির বেশ কয়েকটি উদ্ধৃতির আলোকে বক্তব্য পেশ করেছিলাম সেই শিরোনামের আব্দুল্লাহ নবী সাল কাল সিবাবুল মুসলিম ইমাম বুখারি তার সনদে বলছেন তিনি মুরজিয়া সম্পর্কে তাকে জিজ্ঞাসা করা হল জিজ্ঞেস করলেন কে জুবাইদ জুবাইদ রাহমাহুল্লাহ তিনি একজন তিনি আবু ওয়াইলকে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন তখন আবু ওয়াইল বললেন আবদুল্লা আমাকে বলছেন আবদুল্লাহ যে নবী সাল্লিয়া বলেছেন সেবাবুল মুসলিম ফুসুকুন ওয়াকিতেহু কুফরুন মুসলিম ব্যক্তিকে গালি দেওয়া এটা হচ্ছে ফাসকি এটা পাপের কাজ ফাসমানি সীমালংঘনের কাজ পাপের কাজ ওয়াকিচা আলু হুকুফরুন এবং তার সাথে মুরজিয়া সম্পর্কে জিজ্ঞেস করলেন আবু ওয়াইলকে জুবৈদ তিনি মুরজিয়া সম্পর্কে জিজ্ঞাসা করলেন মুরজিয়াদের চিন্তা চেতনা আকিদা তখন সেটাকে একদম খুব অল্প কথায় বোঝানোর জন্য আবুওয়াইল আবদুল্লাহ রাদ আল্লাহ তাল আনহু থেকে নবী সালাম একটা হাদিস উল্লেখ করে দিলেন মুরজিয়া হচ্ছে বিভ্রান্ত আকিদার বিপথ গামী মুসলিম সমাজের সেসব ব্যক্তি যারা বিশ্বাস করে যে ইমান হচ্ছে শুধু বিশ্বাসের নাম এবং এর জন্য কোন স্বীকৃতি মৌখিক স্বীকৃতির কোনো প্রয়োজন নাই এবং এর জন্য কোন আমলেরও কোনো প্রয়োজন নাই একজন লোক কোনো আমল না করলেও সে যদি অন্তরে আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে তাহলে সে মমেন ফলে সে যত পাপই করুক না কেন তার ইমান নষ্ট হবে না এবং তার ইমান একই অবস্থায় থাকবে এবং যত পাপই হোক সে ইমান থেকে দূরে সরবে না ইমান বিরোধী কোন অবস্থানে যাবে না এটি হচ্ছে মর্জিয়াদের একটা নীতি যেটা আসলে ভয়ঙ্কর ধরনের একটা বিভ্রাট এবং বিভ্রান্তি বলালাত ভ্রষ্টতা যেটা সত্যের থেকে অনেক দূরে বরং ইমান হচ্ছে বিশ্বাস তো বটেই তার পাশাপাশি মৌখিক স্বীকৃতি দেওয়ার নাম যাতে করে মানুষ জানতে পারে যে তিনি মেন পাশাপাশি তাকে সব রকমের ইসলামের এবং ইমানের মৌলিক বিষয়গুলো তাকে পোষণ করতে হবে প্র্যাকটিসে আনতে হবে তাহলে তিনি মমেন হবেন অতএব মর্জিয়ারা আসলে দেখা যাচ্ছে যিনি ইমান থেকে দূরে সরে গিয়েছেন তাকেও ইমাদের মধ্যে ঢুকিয়ে দিয়েছেন ফলে পাপ তার ইমানকে ক্ষুণ্ণ করে না নষ্ট করে না এবং তার তাকে ইমান থেকে দূরে সরায় না এরকম একটা বিশ্বাসের মধ্যে তারা আছে সেই বিষয়টা যেহেতু তাদের মূল বিশ্বাস মর্জিয়াদের অতএব আবু আয়েল এই হাদিস্টের উদ্ধৃতি দিয়ে বুঝাতে চাচ্ছেন যে না विषय तेम नयन मुरजिया ग्रुप विश्वास मोटे प्रभाव खराब इंड आपर्न अनुजाई को साधारण पापालंघन बलाटा के कफरी बोटे शिरकी बलाटा के नेफाई बला इत्यादि पाप ধরন অনুযায়ী এগুলো বিভিন্ন প্রকারে বিভক্ত হয়ে যাবে এবং কোন কুফর আছে কুফরুন দোনা কুফর এক কুফর এর কুফর বড় কুফর আছে ছোট কুফর আছে শেরকুন কোন না শেরক আছে বড় শেরেকের নিচে আছে ছোট শেরকাক দোনা নেফাক আছে বড় নেফাকের নিচে আছে ছোট নেফাক এইভাবে বড় পাপের নিচে আছে ছোট পাপ এইভাবে বিভিন্ন রকমের পাপ আছে এবং পাপের ধরন অনুযায়ী তার পরিণতি ইসলামে থাকবে অতএব কোন ব্যক্তি যদি এমন পাপ করে থাকে যেটা বড় কুফরি অথবা বড় শেরক তাহলে সেটা তাকে ইসলাম থেকে বের করে দিচ্ছে তাহলে তার ইমানের আর কোন অর্থ থাকলো না তার ইমানটা ধ্বংস হয়ে গেল বড় কুফরি এবং বড় শেরক প্রিয় দর্শক এত বড় ভাইরাস যেটা মূল ইমান তাকে ইমানের সৌধটাকে একদম ভেঙে চোরমার করে ধ্বংস করে দিল ফলে মুরজিয়ারা যদি মনে করে যে পাপের কারণে ইমান ধ্বংস হয় না নষ্ট হয় না তাহলে সেটা ঠিক নয় আবার অনেক পাপ আছে যেটা আমরা এর আগে কোন এক পর্বে আলোচনা করেছিলাম যে ইমান বাড়ে এবং কমে বুখারি রাহমাহুল্লাহ তার স্ট্যান্ডটাকে ক্লিয়ার করেছেন এবং তার পক্ষে কোরআন হাজিজ থেকে দলিল পেশ করেছেন ফলে ভালো আমল করলে যেমন ইমান বাড়ে আমল কমিয়ে দিলে ইমান কমে আবার পাপ করলেও ইমান কমে পাপ করলেও ইমান কমে অতএব শুধু বিশ্বাস যদি কথা বলা হয় ইমানকে তাহলে অনেক ধরনের প্রবলেম দেখা দেয় যেটা মুরজিয়াদের মধ্যে আমরা দেখি এখানে রাসুদাহাম বলেছেন সিবাবুল মুসলিম ব্যক্তিকে গালিগালাজ করা এটা ফুসুক এটা পাপ এটা সীমা সীমালংঘন এটা ফাসিক এবং একজন মুসলিম সে ফাসিকি করতে পারে না একজন মুসলিম এটা আখলাকের একটা বিষয় একজন মুসলিম কাউকে গালিগালাজ করবে না না তার কোনো মুসলিম ভাইকে এবং না কোনো মুসলিম ছাড়া মুসলিমদেরকেও কাউকে সেইভাবে গালিগালাজ করবে না গালিগালাজ করা মুসলমানদের স্বভাব নয় বৈশিষ্ট্য নয় মুসলমানদের চরিত্র হচ্ছে শালীনভাবে সুন্দরভাবে কথা বলা আমরা আলকুরানের যতই পড়ি ততই আমরা আভিভূত হই কি সুন্দর ভাষায় কি সুললিত ভাষায় এখানে বলা হয়েছে এজন্য আলকুরানের তেলাওয়াত শুনলে আমাদের মনটা বিগলিত হয় শুধু আমাদের নয় অমুসলিমদেরও আমরা সে রাসুল সাল্লা সাল্লামের যুগেও দেখেছি যে কিভাবে অমুসলিম সর্দাররা কোরআের সে মোশ্রেক সর্দাররা গোপনে রাত্রে লুকিয়ে এসে রসুল্লা সাল্লা তেল শুনতে বাসার চারপাশে দাঁড়িয়ে থাকত আল্লাহ এটা কারণ কোরআনার চাইতে শালীন ভাষা আর নাই সুন্দর এক্সপ্রেশন নাই। এবং এমন কি আমরা আল কোরআনগুলো লক্ষ্য করেছি যেখানে নারী পুরুষের মিলনের বিষয়গুলো এসেছে কতটা চমৎকার এবং শালীনভাবে সেগুলোকে উপস্থাপন করা হয়েছে যার থেকে শালীন আর হতে পারে না मुस्लिम अश्लीलता खुजे पावर सारा जगत वक्त सबकि অশ্লীল শব্দ পাওয়া যায় না এ থেকে আমাদেরকে বুঝতে হবে যে মানুষের সাথে মিষ্ট ভাষী হওয়াটা এটা সহজ কোরআন এবং এর মধ্যে সুন্দর নিদর্শন আছে রসুল সাল্লাহ সিরাতের মধ্যে সুন্দর নিদর্শন আছে এজন্য একজন মুসলিম কাউকে গাড়ি গালাজ করতে পারে না এবং কোরআন সুন্নার দৃষ্টিতে এটা একটা অপরাধ এটা একটা ক্রাইম এটা একটা পাপের কাজ যেটা এই হাদিসের মধ্যে আমাদের সামনে স্পষ্ট হয়েছে সেবাবুল মুসলিম ফসুক ফুক এবং তারপরে বলা হয়েছে অন্য কোন মুসলিম এর সাথে যুদ্ধ করা অন্য কোনো মুসলিমকে হত্যা করা এটা কুফুরই তবে মনে রাখতে হবে আমরা এর আগে আলোচনা করেছিলাম কুফরুন দুনা কুফর এ ধরনের বক্তব্য বা শিরোনাম ইমাম বুখারি রহমা তার এক কুফুরির উপর আরেক কুফুরি আছে মোমেন্দ্রা পরস্পর যুদ্ধ করবে এটা সুরা হুজরাতের বক্তব্য থেকে যেমন আমরা জানি তেমনি আরো অনেকগুলো নিদর্শন থেকে বা ইতিহাস থেকে আমরা জানি ফলে মোমেন্দ্রা পরস্পর যুদ্ধ করার কারণে যে কুফুরি এই হাদিসটিতে এবং অন্য হাদিসগুলোতে এসেছে সেটা হচ্ছে দোনা কুফর কুফরে আসগার ছোট কুফুর এটা কুফুরের কাজ নিঃসন্দেহে কারণ একজন মোমিন আরেকজন মমিনের বিরুদ্ধে অস্ত্র ধরতে পারে না দুজনই একই ইমানের বন্ধনে আবদ্ধ ফলে তার এক অন্যের বিরুদ্ধে যুদ্ধ করতে পারে না ইমানের দাবি হচ্ছে আমাদের মধ্যে একটা উলফাত সৃষ্টি করেছে এটা কেবল ব্রাদারহুড इमानी भ्रत दिन ही भ्रतव्वोध फुद् मानुष के भलबाशा मिलित होते ही उद्बुध करशन झगड़ा झाँटी त्याग एक उद्बुध कर झगड़ा कुफुरी भय अपराध मारा अपराध क्यों जदिना मुस्लिम के अमुसलिम मन को बड़कुफुर मध्य चले কিন্তু কেউ যদি শুধু শত্রুতাবশতা যুদ্ধ করে তাহলে সেটা কেউ যেহেতু ওয়াকি হু কুফরুন তাদের সাথে করা মুসলিমের সাথে যুদ্ধ করা এটা হচ্ছে দু না কুফর ছোট শেরক ছোট কুফর কারণ এই কুফরির কারণে মানে এই এই যুদ্ধের কারণে সে ইসলাম থেকে বের হবে না এরপর যে হাদিস টি ইমাম বুখারি নিয়ে এসছেন ফাকাল আখবরানা কোচাইবাহ ابن سعيد حدثنا إسماعيل ابن جعفر عن حميد حدثني أنس ابن مالك قال أخبرني عبادة ابن صامت رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم خرج يخبر بليلة القدر فتلاحى رجلان من المسلمين فقال إني خرجت لأخبركم بليلة القدر وإنه تلاحى فلان وفلان فروفعت وعسى أن يكون خيرا لكم التمسوها في السبع والتنين এর সরল বঙ্গবাদ হল ইমাম বুখারি তার সোনদে আনস ইবনে মালিক রাদি আল্লাহ তালু যিনি ওবাদ ইবন সামেত রাদি থেকে আদেশটি বর্ণনা করেছেন বলেছেন রাসুল্লাহ একবার লাইলাতুল কাদর সম্পর্কে মানে এটা কোন রাত্রি রমজানের কোন রাত্রি সম্পর্কে মানুষকে অবহিত করার জন্য বের হলেন ইতোমধ্যে মুসলমানদের দুইজন ব্যক্তি বিবাদে লিপ্ত হয়ে গেলেন ঝগড়াঝাটিতে লিপ্ত হয়ে গেলেন তখন রাসুল্লাহ সাল্লা বললেন ফাঁকান ইনী খারিত আমি তো বের হয়েছিলাম তোমাদেরকে লাইলাতুল সম্পর্কে খবর দেওয়ার জন্য অবহিত করার জন্য আমি বের হয়েছিলাম কিন্তু অমুক ব্যক্তি তারা বিবাদে লিপ্ত থাকায় লাইলাতুল কদর সম্পর্কিত জ্ঞানটা উঠিয়ে নেওয়া হল ফারুফে আত লাইলাতুল কাদর সম্পর্কে যে জ্ঞানটা এটা কোন রাত্রি সুনির্দিষ্টভাবে সেটা উঠিয়ে নেওয়া হল এরপরে রাসুসাল্লাম একটা মন্তব্য করলেন তিনি বলেন আশা করা যায় এটা ভালোই হলো এটা হবে হ্যাঁ এটা মঙ্গলজনক হবে তোমরা এই রাত্রিটিকে যেহেতু সুনির্দিষ্টভাবে উঠিয়ে নেওয়া হল তাহলে একটা জিনিস নিশ্চিত যে এই রাত্রির আমাদান শেষ দশ রাত্রির মধ্যে সেটা অন্যান্য অনেক হাদিস থেকে আমরা জানতে পারি अनुसंधान करते थको रसुसम रेकमेंड करो फिशे सत ने दस दिन सत ना उनत पचिस तारीख तो রাসুল সোল্লা সাল্লামের বক্তব্য এই হাদিসে এখানে যে বিষয়টি আমরা খেয়াল করছি সেটি হচ্ছে শিরোনামের সাথে এখানে যে বিষয়টা এসেছে সেটা হচ্ছে মানুষের বিবাদ বিসংবাদের কথা এসেছে এবং তার একটা পরিণতির কথা কিন্তু এসেছে রাসুল সাল্লাহ সাল্লাম ইসলামের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় লাইলাতুল কাদর এটা একটা গুরুত্বপূর্ণ বিষয় কারণ পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ রজনী হচ্ছে লায়লাতুল কাদর যদি সুনির্দিষ্টভাবে এই রাত্রিকে জানা যায় তাহলে তো ওই রাত্রিতে আমল করলেই এক হাজারের চাইতে বেশি রাত্রে আমল করার সব পাওয়া যাচ্ছে এখন এই নিশ্চিতভাবে জন্য আমাদেরকে নিশ্চিত শেষ দশ দিন আমল করতে হবে এটা হচ্ছে শুদ্ধ কথা আমরা জানি সাতাশ তারিখের রেকমেন্ডেশন কেউ কেউ করেছেন আলেমদের মধ্যে অনেকেই করেছেন রাসুলসাল্লাহ সাল্লামও করেছেন কিন্তু তিনি তো এককভাবে শুধু সাতাশ তারিখকে রেকমেন্ড করেননি রাসুলাম কোনো হাদিসে রেকমেন্ড করেছেন শেষ দশ রাত্রিকে কোন হাদিসে রেকমেন্ড করেছেন শেষ দশ রাত্রির বিজয় রাত্রিগুলোতে যেমন একুশ তেইশ পঁচিশ সাতাশ উনত্রিশ এবং কোন কোনো হাদিসে রেকমেন্ড করেছেন সাতাশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ যেমন এই হাদিসটিতে তাহলে এই হাদিসগুলো থেকে সবগুলো যদি একসাথ করি আমরা বলবো যে ১০ তারিখের মধ্যে যারা প্রতি এই রজনীতে তারা ইবাদত করে তাহলে নিশ্চিত যে তারা সাতাশকে পেল কিন্তু যারা শুধু বিজরগুলোকে অনুসন্ধান করলো তাহলে তাদের ছুটে যাওয়ার একটু সম্ভাবনা আছে যদিও বিজয় রাত্রিগুলোতে বেশি। যারা শুধু সাতাশ তারিখে করল যদি সারা জীবন তাই করে যায় তাহলে দুই একবার হয়তো পেতে পারে অন্য অন্য অধিকাংশ সময় তারা ওই রাত্রিতে লাইলাতল কাদেরকে পাবে না যেহেতু সত্যিকারের কথা হচ্ছে লাইলা তুলকাদর সাতাশ তারিখের মধ্যে সীমাবদ্ধ নয় কোন বছর যদি হয় অন্য অনেক বছর সেটা হবে না বরং লাইলা তুল কাদার রামাদানের শেষ দশ যে কোনো রাত্রিতে মুভ করে বিষয়টা আমাদেরকে সেভাবে জানতে হবে এক আর দ্বিতীয়ত হচ্ছে যে আমরা যেটা বলেছি যে এত গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ তুলে নিলেন কেন পাপের কারণে কারণ মুসলিম ভাই ভাই যুদ্ধ করা ঝগড়া করা হানাহানি করা এটা একটা পাপ প্রিয় দর্শক আজকের বাস্তবতা সেটা আরো বেশি लक्ष्य कर मुस्लिम समाजगत हानाहानी काटाटी विभिन्न देश शुद्ध ननजीवन से राष्ट्रीय मारा लंघित मुस्लिम राष्ट्रगुल अफगानिस्तान इत्यादि विभिन्न राष्ट्रगुल देखी मुसलमान मध्य दे पारस्परिक हानाहानी तरह राष्ट्रीय काठामो को विपर्यस्त कर फे তাদের সামাজিক কাঠামোকে বিপর্যস্ত করে ফেলেছে তাদের জনজীবনকে বিপর্যস্ত করে ফেলেছে এটা হচ্ছে সেরকম ভয়ঙ্কর পর্যায়ের একটা বিষয় বিবাদ বিসংবাদ বিবাদে লিপ্ত হওয়া লাগা লাগালাগি হানাহানি এবং শেষ পর্যন্ত সেটা মারাত্মক যুদ্ধের মধ্যেও আমাদেরকে নিয়ে যায় মুসলিম রাষ্ট্রের প্রধান হয়েও তিনি বের হয়েছিলেন মানুষের কাছে তিনি লাইলাতুল সম্পর্কে বলবেন রাসুল্লাহ সাল্লা তো ভুলে যাওয়ার কথা নয় তিনি তো কখনো ভুল করেন না দিনের কোনো বিষয় কারণ তার অ্যাসমত রয়েছে আল্লাহ তালার পক্ষ থেকে তাকে সেই হেফাজত দেয়া হয়েছে অ্যাসমত দেয়া হয়েছে কিন্তু এখানে যেটা হয়েছে সেখানে তিনি ভুলে গিয়েছেন ব্যাপারটা তা নয় হাদিসে এসেছে রুফে আত আমরা স্পষ্ট পড়লাম সেটাতে রুফে আত এই জ্ঞানটা উঠিয়ে নেওয়া হয়েছে এটা ছিল দ্য কনসিকুয়েন্স অব দিস কনফ্লিকশন তারা যে বিবাদ বিসংবাদে লিপ্ত এই কমিউনিটির লোকেরা अनिवार्य पर पाठिए आल्ला मानव प्रजाकिशक आसन हानाहानी काटाटी बंध करी कुरान सुनार चमत्कार इन्सट्रकशन मेय नहीं गाइडेंस मेय नहीं भलोबाशा आस्था बृद्धि कर হানাহানি এবং লাগালাগিবা বিসংবাদ হিংসা এগুলো একটু ভুলে যাওয়ার চেষ্টা করি কমি নিয়ে আসি এবং একটা সময় নির্ধারণ করি যখন এ দেশবাসী একে অন্যকে ভালোবাসবে এ মুসলিম কমিউনিটি এক অন্যকে ভালোবাসবে তারা পৃথিবীর শ্রেষ্ঠ জাতি শান্তিপ্রিয় জাতি সেটা তারা প্রমাণ করবে তাহলেই আল্লাহ তাল্লাহার বরকত আসবে যত বেশি হানাহানি হবে ততই বরকত চলে যাবে সেটা এই হাদিস থেকেও কিন্তু প্রমাণিত অতএব আমি উদাত্তহ্বান জানাবো আসুন हादिगुल मानसर पोछ प्रत्येक पारिवारिक बलयने शिक्षागुलरकार अशुद्ध चिंता स्वार्थ चिंता झगड़ार चिंता हिंसार चिंता सेग दूर से संशोधन करी आल्लर का दुआ कर सूंदर दिन आखलाक सुंदर दें ইমানকে পরিপূর্ণ করে দেন সহি কোরআন এবং সুন্নার উপর জীবনকে গঠন করতে পারে সে তৌফিক দান করেন আল্লাহর কাছে কামনা রেখে আপনাদের প্রতি আহ্বান রেখে আজকের মতো আলোচনা এখানে শেষ করছি হাদা ওসালাম আলহ নবীলা